আসসালামাইকুম আহমতুল দূরের এবং কাছে রগনিত ও শঙ্খ দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি এই কোরআন কেন্দ্রিক আমাদের নিয়মিত আয়োজন আসুন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি আল্লাহর দায়িত্ব নিয়ে আল্লাহ সু তিনটা দায়িত্বের কথা আমরা বলেছি একটা হলো শাহেদ একটা হলো একটা হলো নজির এই তিনটার কথা আমরা বলেছি বাকি যে দায়িত্বের কথা সেটা আমরা আলোচনা করব এখন ইনশা আল্লাহ আউজুিল সৈতির জমিল্লি রহম্য নিরসল নও নীরা হেনবি আমি আপনাকে সাক্ষ্যদাতা সাক্ষী সুসংবাদ এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি আরো পাঠিয়েছি আল্লাহ মানুষদেরকে ডাকার জন্য আর উজ্জ্বল হিসেবে। তাহলে আমরা তিনটি দায়িত্বের কথা আগের এপিসডে আলোচনা করেছি শাহিদ মুবসেদ এবং নদী আজকে আমরা চতুর্থ যে দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে দেওয়া হয়েছে এটা হলো মূল দায়িত্ব সেটা দাওয়াতে এর দায়িত্ব উইথ দারমিশন অফ আল্লাহ আল্লাহর অনুমতিতে আর একটা ব্রাইট লাইট যে লাইট থেকে মানুষ এনলাইটেড হবে যেখান থেকে মানুষ পথের দিশা পাবে তাহলে নবীকে কে মূলত আল্লাহ করে পাঠালেন কোরআনের অগণিত অসংখ্য আয়াতের কোন কমতি নেই কোরআনের মধ্যে আল্লাহআ নবীর ভাষায় বলছেন সিবিলিটি দাই ডিউটি হোয়াট ইস দ্যাট ই আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি আলা বসির আমি কালাম সহকারে তারাও ঠিক একই কাজ করে আর নবীর যে কাজটা দাওয়াত দিনের কাজ হলো সর্বশ্রেষ্ঠ কাজ আর এই কাজকে আল্লাহ তালা এত বড় মর্যাদা দিয়েছেন যেটা কল্পনা করা যায় না আল্লাহ তোর আনের আয়াতে বলেন মুসলিম ওমান আহসানু কৌলন তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে মিমাহ্লাহ যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে নিজে ভালো আমল করে না এই কথার চেয়ে ভালো কথা হতে পারে না এই দায়িত্বর চেয়ে বড় দায়িত্ব পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না কারণ দাবতী দায়িত্ব পালন করাটা এটা একটা ফরোজ কাজ কেমন ভাবে ফরজ কেন আমি ফরোজ বললাম ফরোজ বলতে হলে তার পিছনে দলিল থাকা লাগে এভিডেন্স থাকা লাগে প্রমাণ থাকতে হয় আল্লাহ করেন কি বলে ওয়ার্ডার করেন ডাকো কল প্রক্লেম টু ডু ইট আল্লাহর পক্ষ থেকে অর্ডার আর আমর যেটা আমরা জানি উলামায়ে کرام ভালোভাবে জানেন আমর সব সময় উযুবের জন্য আসে Obligation এর জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে অর্ডার করতেছেন ও দুউ তুমি ডাকো ইউ एवरी সিঙ্গেল ইন্ডিভিজুয়াল সবাই আমাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে কোথায় ডাকতে হবে নিজের দিকে না নিজের মারকাজ আর খানকার দিকে না কোন দিকে রব্বিক তোমার দিকে সুন্দর সুন্দর কথা দিয়ে ডাকবে ভালো কথা বলবে আজে বাজে কথা বললে তো মানুষ আপনার কথা শুনবে না এই জন্য এবং সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকবে আর ইসলাম বিরোধীদের সঙ্গে যদি কোনো সময় ডিবেট করতে হয় ইসলাম বিরোধীদের সঙ্গে যদি কোনো সময় আপনার কোনটা এটা বেটার ওয়ে হতে হবে কারণ কি কারণ হলো মন্দ এবং ভালো ভালো আর মন্দ দুটো কখনো ইকুয়াল না সমান না আহসান। যদি খারাপ কোনো কিছু হয় ভালো জিনিস দিয়ে এটাকে তুমি চেঞ্জ করে দাও এটাকে পরিবর্তন করে দাও এটাকে ভালো জিনিস দাও। এটা হলো নিয়ম। তাহলে কোরআনের আয়াত দিয়ে বোঝা যায় দাওয়াতি কাজ করাটা নবীর জন্য ফরজ ছিল নবীর উন্মত হিসেবে আমাদের প্রত্যেকের উপরেই দাওয়াতের কাজ করাটা ফরজ আপনি এটা মনে করবেন না যে অমুক মৌলানা সাহেব অমুক খতিব সাহেব ইমাম সাহেব জাকির নায়েকানি সাহেব আমরা প্রত্যেকেই কিন্তু দাওয়াতের কাজ করার জন্য মোতালাব এটা আমরা কিন্তু এখন বলবেন যে হুজুর আমার তো কালাম নাই আমি কিভাবে দাওয়াত দিব আপনার যতটুকুন এলএম কালাম আছে আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং হলো এটা এই উন্মতের মধ্যে প্রত্যেকজন নর নারী সিঙ্গল ইন্ডিভিজুয়াল ব্রাদার এন্ড সিস্টার মেল দাওয়াত আপনি জানেন তাহলে আপনি এতটুকুন কথার দাওয়াতো দিতে পারবেন আর এইটুক জানিনা তো আমরা কি মুসলমান হয়েছি যতটুকুন আপনি জানবেন অতটুকুন দাওয়াত পৌঁছানোটা আপনার জন্য কিন্তু জরুরি হয়ে যায় আল্লাহ সুফহান অনুভূতি আপনার মধ্যে থাকতে হবে এই দাওয়াতের কাজে যদি আমাদের এই জাতি আমাদের উম্মত গ্রহণ না করে তখন উম্মত থেকে ভালাই চলে যায় এই জন্য রাসুল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন দাওয়াত পৃথিবী থেকে চলে গিয়েছেন আর এরপরে তোমরা আমার থেকে পৌঁছায় দাও ওয়ালাউ আয়া। যদিও এটা একটা মাত্র কথা হয় একটা মাত্র আয়াত হয় দেখেছেন আমি যে বলেছিলাম যে এভরি সিঙ্গুল ইন্ডিভিজুয়াল প্রত্যেক নরনারীর জন্য দাওয়াত দেয়াটা ফরজ যতটুক কোন জানেন একটা কথাও যদি আপনি জানেন নবীর থেকে সাল্লাল্লাহু আলাইহি তাহলে এটা আপনি আরেকজনের কাছে পৌঁছাতে হবে এটা আপনার দাওয়াত আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন নাদর আল্লাহু ইম্রআন সামি আ মিন মুকালাতি ফাহফিজহা ওয়া ওয়াহা নাস তার হাস্যজ্জল থাকুক ফ্রেশ থাকুক সুন্দর থাকুক কোন লোক আমার কথা আমার থেকে শুনলো এটাকে মেমোরাইজ করলো মুখস্থ করলো হতে পারে যে ব্যক্তির কাছে তুমি দাওয়াত পৌঁছাবে যার কাছে দাওয়াত পৌঁছানো হলো সে তোমার থেকে হয়তো কেপেবল মানুষ হতে পারে যেই ব্যক্তি আমার থেকে শুনেছে তার এক লক্ষ চোদ্দ হাজার সাহাবিদের কে সামনে বলেছিলেন আজ তারা তোমরা এখানে হাজির আছো যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমরা আছো যারা হাজির তাদের কাছে তোমরা এই দিনের দাওয়াত আল্লাহ আল্লাহর নবীর থেকে যা জেনেছি কোরআন থেকে যা জেনেছি ইসলাম থেকে যা জেনেছি আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমাদের প্রত্যেককে এটা আমাদের দাওয়াত পৌঁছানো আমাদের জন্য অবধারিত আমাদের জন্য ফরজা আইন ইন্ডিভিজুয়াল অবলিগেশন আমরা আমরা পালন আমাদের বিরতিতে যাওয়ার আসসালাম আলাইকুম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 स्वागत कुरान केंद्री के, के आलोचन दिन আল্লাহর নবীকে দায়ী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সুরাতের সে আয়াত নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এবং এই দাওয়াতের ক্ষেত্রে আমরা কথা বলেছি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের অবর্তমানে আমরা যারা উম্মতের যারা মেম্বার উম্মতের যারা অংশ আমরা মেল হই বা ফিমেল হই নারী হই বা পুরুষ হই এটা আমাদের দায়িত্ব আমরা যেন নবীর পক্ষ থেকে দায়িত্বকে পালন করি আর এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ সুফানি আমাদেরকে আমাকে দাওয়াত আমার ফ্যামিলির কাছে আমাকে দাওয়াত আমার স্ত্রীর কাছে আমাকে দাওয়াত দিতে হবে আমার সারাউন্ডিং এ যারা আছে তাদের কাছে আর টেলিভিশনের মাধ্যমে তো সারা দুনিয়া আমাদের সারাউন্ডিং হয়ে গেছে কাজেই সারা দুনিয়াতে দাওয়াতের মেসেজ পৌঁছে দেওয়া আমাদের এই দায়িত্ব এবং হেদায় এই জন্য আল্লাহ পাঠিয়েছেন যাতে করে এই দিন সব দিনের উপরে বিজয় হয় আর বিজয় হতে হলে তো দাওয়াত মানুষ পেতে হবে আল্লাহ সুহান যাকে যে দেশে রেখেছেন আপনি তখন তাদেরকে দাওয়াত দিবেন নন মুসলিমদের সঙ্গে থাকলে আপনার ব্যালো ব্যবহারের মাধ্যমে দাওয়াত দিবেন মুসলমানদের সঙ্গে থাকলে তাদেরকে দাওয়াত দিয়ে সংশোধন করবেন নন মুসলিমদেরকে ইসলামের সুশীতল সায়াতলে আসার জন্য আপনি তাদেরকে সাপোর্ট করবেন এটা যদি আমরা না করি তাহলে আমরা একটু দেখি আলহাসাল্লামের কাছে সর্বপ্রথম যখন ও হইয়া আর আল্লাহ নবী কে আল্লাহ বললেন এ কথা যখন বললেন মুদাসের মুজাম্মেল চাদর দিয়ে তুমি মুড়ে আছো তুমি স্বামীকে নিজে যেমন চিনেন দুনিয়ার কেউ তো চিনে না তিনি মুসলমান হয়ে গেলেন এরপরে রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম পুরুষের মধ্যে গিয়ে তার আপন বন্ধু আবু বকর দাওয়াত দিলেন আবু বকর রেডি ছিলেন তিনি মুসলমান হয়ে গেলেন ইয়াংদের মধ্যে আলী আবি আলামিন কবুল করলেন তিনি মুসলমান হয়ে গেলেন আর গুলামদের মধ্যে থেকে পালক পুত্র সংখ্যা কয়জন হলো তিনজন পুরুষ এবং একজন মহিলা চারজন এই চারজনকে নিয়ে যাত্রা শুরু করলো এই মহান কাফেলা সুবাহ আল্লাহ এত ছোট কাফেলা যার যাত্রা শুরু হলো মাত্র চারজনকে দিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার। আমরা আজ এমন চরিত্র আমাদের হয়েছে সব জায়গায় আমরা দাওয়াত দিতে পারি কিন্তু স্ত্রীকে যে দাওয়াত দেওয়াটা আমাদের জন্য ডিফিকাল কারণ তাদের সঙ্গে আমরা দুর্ব্যবহার করি আমাদের চরিত্রের দুর্বলতা তারা জানে আল্লাহ নবীর স্ত্রী যেমন ভাবে আল্লাহ সুহায় হুয়া তাল উপরে ভরসা করে একবার প্রথমে ইমান এনেছে এরকম যদি আমাদের স্ত্রীরা হয়ে যায় তাহলে দেখেন আমরা কিন্তু প্রকৃত দায়ী হতে পারবো জন্য। আমি আমার ভাই বোনদেরকে এই কথাটা বলতে চাই আসুন আমরা আমাদের প্রত্যেকটা মুসলিম ঘরে ইসলামেরা হলিউড বলিউডের ফিল্ম দেখা নিয়ে ব্যস্ত থাকে দিন যদি ওরা আইফোন আর বিভিন্ন ধরনের স্মার্টফোন আইপ্যাড প্যাড আপনার কম্পিউটার ল্যাপটপ আর ইমেইল ফেসবুক আর আপনার টুইটার অমুক তমুক হিজি ভিজি এগুলো নিয়ে যদি সারাদিন ওরা ব্যস্ত থাকে টাইমলে যদি ঘরের মধ্যে নামাজ না হয় আজান না হয় মসজিদে গিয়ে আমরা পুরুষরা শরীর না হই মহিলারা নামাজ না পড়ে একজন আর কথা না শুনে লেখাপড়া না করে হোয়াট ইজ দ্য পিস শান্তিটা কোথায় আপনার এজন্য যদি ভালো চাই আমার ফ্যামিলিটাকে আমি ঠিক করি সারা দুনিয়া ঠিক করতে আমি না পারলে ডাজন্ট ম্যাটার আপনার দাওয়াতে যেন আপনার ছেলেমেয়েরা আপনার স্ত্রীরা যেন আল্লাহর দিনের পথে থাকে তা না হলে আল্লাহ আপনাকে ছাড়বেন না আল্লাহ নবী বলেছেন আল্লাহ করল রাখালি সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে তাহলে আপনি আপনার পরিবারের রাখাল পরিবারের প্রধান আল্লাহ সুবাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি রাখালি করেছেন কিনা আপনার স্ত্রী লুকআাল করবেন ইন্ডিভিজুয়াল উইল বিয়ার ওন রিসিবিলিটি প্রত্যেকে আল্লাহ সুবাহিজা করবেন এই জিজ্ঞাসার জবাব না দিয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারব না আর এই সবকিছুর নবী তার ঘরে ইসলাম কায়েম করেছেন আগে আমরা অনেকে আছি নিজের ঘরকে বাদ দিয়ে দুনিয়া ইসলাম কায়েম করে ফেলতে চাই কিন্তু ঘরের খবর নাই তখন ঘরটা পর হয়ে যায় আর আমরা নিজেরাও আশাহত হয়ে যাই এর জন্য আমাদেরকে সময় দিতে হবে এ আমাদের অনেকের কসুরি আছে আমরা অনেকে সময় দেই না আমরা বাহিরে টু মাস বিজি কিন্তু এতে কিন্তু আমাদের ফায়দা হবে না আমরা ভুল করছি এই ভুল আমরা সংশোধন করতে হবে আমার ভাইরা। এই ভুল আমরা সংশোধন করতে হবে আমার বোনেরা এবার আমাদের প্রত্যেকটা ফ্যামিলি ফ্যামিলি একটা হয়। আপনি নিজে যেমন দাওয়াতের কাজে শরিক হবেনের কাজে শরিক হয় আপনার মেয়ে যেন দাওয়াতের কাজে শরিক হয় আপনার ভাই যেন শরিক হয় আপনার বোন যেন শরিক হয় আপনার বন্ধু যেন শরিক হয় আপনার আত্মীয় স্বজন যেন শরিক হয় এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল মুসলিম মেল ফিমেল প্রত্যেকেই যেন এই দাওয়াতের কাজের সঙ্গে যেন আমরা শরীর থাকি যদি তাই আমরা থাকি তাহলে এই দাওয়াত কিন্তু সারা পৃথিবীতে একদিন এই দিনের দাওয়াত প্রসারিত হবে আরো সাল্লাহ আলি ও জি ওয়াদা করেছেন আল্লাহ নবীর কি ওয়াদা মুসনাদ আহমদাদেস আল্লাহনবী বলেছেন لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا وقد أدخله الله كلمة الإسلام بعز عزيز أو ظل زليل الله أكبر جهاني مانوشير بشباشات جهاني پاكا باري ياسي باكاكا باري ياسي بيلدين هو كتبا حاة هو كنو كوري گار هو كتبا پاكا باري هو اي حك ناكا ناكا ناكا ইসলামের আওয়াজ কে পৌঁছায় প্রত্যেকটা দরজা দিয়ে ইসলামের আওয়াজ ঢুকবে যারা ইসলামকে গ্রহণ করবে তারা সম্মানিত হবে আর ইসলামকে যারা ডিনাই করবে ইউরোপ হোক কানাডা হোক অথবা অস্ট্রেলিয়া হোক অথবা আফ্রিকা হোক আন্টার্কটিকা হোক অথবা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক অথবা পাকিস্তান হোক আফগানিস্তান হোক বা হিন্দুস্তান হোক যেটাই হোক না কেন জমিনে যেখানে মানুষের বসবাস আছে এটা কোন আইল্যান্ড হোক অথবা নর্মাল ল্যান্ড হোক যাই হোক না কেন যদি সেখানে মানুষের বসবাস থাকে আল্লাহ সুদেশে আল্লাহর অনুযায়ী সেখানে ইসলামের দাওয়াত পুষবে কিন্তু কোয়েশ্চেন হলো আপনি এবং আমি কতগুলো দরজায়গি নক করে বলবো আমি ইসলামের পক্ষ থেকে এসেছি দাওয়াত দিতে দ্যাট ইস দ্য বিগ কোশ্চেন এটা হলো বড় প্রশ্ন আপনি আমি কতগুলো দরজায় গিয়ে আঘাত করে ইসলামের পক্ষ হয়ে দিতে হবে এটা আপনার মনে সব সময় রাখতে হবে আর এই দাওয়াতি যদি আমাদের মধ্যে প্রেশানি না থাকে আমরা নিজেরাও নিজেদের কিন্তু হারিয়ে ফেলবো আর নিজেরা নিজেদেরকে হারিয়ে ফেললে তখন আর মুক্তির কোন উপায় থাকবে না এই দাওয়াতের জন্য আল্লাহ দাওয়াত আমরা সবাই দায় আল্লাহ হব আর আল্লাহর দিকে আমরা সবাইকে ডাকবো আসুন আমরা সবাই দাওয়াতের পথে আগুয়ান হই আর দাওয়াতের কাজে নিজেরা শরীর থাকি অন্য মানুষদেরকে শরিক করি আল্লাহ সুবাহ তোফিক আসসালামাইকুম রহমাত বারকাত other one oh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 पाउंड बस टाक पाठिएमेल कर समाधान ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যেই নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান संक्रमार आलोचना पर्दाफुल्लादर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टीवी बांगल्